প্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা যে বিষয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুন্নত অনুসরণের সুফল কিছু সুফল আমরা এখানে উল্লেখ করব হম কারণ সুন্নত অনুসরণের অনেক বেশি সুফল রয়েছে সম্ভব হবে না কিন্তু আল্লাহর নৈকট্য অর্জন যদি কেউ করতে চায় সুন্নত অনুসরণের মাধ্যমে তাইলে পরিশেষে আল্লাহর ভালোবাসা পেয়ে যাবে এবং কাহিম রহমিতুল্লা আলী চমৎকার কথা বলেছেন এই সম্পর্কে তিনি বলেন যে আল্লাহ শাহু কখনো এবং তার আদেশ না মানবে এবং তার দাওয়াতে সাড়া না এবং তাকে অগ্রাধিকার না দিবে স্বেচ্ছায় এবং তার বিচারকে অগ্রাধিকার না দিবে অন্যের বিচারের উপর তার ভালোবাসাকে অগ্রাধিকার না দিবে অন্যের ভালোবাসার উপর এবং তার আনুগত্যের তিনি বলছেন এটাই একমাত্র পদ আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য যদি এটা না করা হয় তিনি বলছেন তাহলে যে কোন জায়গা থেকে সে আলো নিতে পারে এই এই পদ না দরলে তার কপালে জুটবে না হম তাইলে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ আপনার সাথী হবে সহযোগী হবে আল্লাহ আপনার সাহায্যে সব সময় থাকবেন হম এবং আল্লাহ কারণ হচ্ছে এই যে আল্লাহ যখন কাউকে কল্যাণের তফিক দিয়ে থাকেন তখন তার থেকে একমাত্র আল্লাহ যেই কাজে সেটাই আর যদি সে আল্লাহর সন্তুষ্টি রক্ষা করতে পারে তাইলে এর মাধ্যমে সে আল্লাহর ভালোবাসা পাবে আর যদি আল্লাহর ভালোবাসা পেয়ে যায় তাহলে আল্লাহর সাহায্য সহযোগিতাও তার ভাগ্যে জুটবে তাইলে দ্বিতীয় সুফল হচ্ছে শূন্যত সনের আল্লাহর করবেন। যেটা আপনার ভালোবাসারই আসল ফল হিসেবে ধরা যায় একজন মানুষ যখন শূন্যত অনুসরণ করবে তখন আল্লাহ তাকে ভালোবাসবেন এবং আল্লাহ ভালোবাসলে তখন আল্লাহ তার দোয়াও কবুল করবেন কারণ যে যাকে ভালোবাসে তার কথা সে শুনে হ্যাঁ এটি হচ্ছে কথা তিনটা সুফলের কথা বলেছি প্রথম হচ্ছে আল্লাহর সাহায্য করবেন এই হাদিস وعبد يتقرب حتى احبه فاذا احببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ونويده التي يبتشى بها ورجله التي يمشي بها ولا سألني سالني لو اعطيناه ولا استعاذني لو عذناه وما ترددت عن شيء نافعه ترددي عن نفس المؤمن يكره الموت وانا اكره مساءته হম এই হাদিস আপনারা দেখতে পাবেন হ্যাঁ বুখারের মধ্যে হাদিস নম্বর ছয় দুই হাদিসের মধ্যে রসুল বলেন আল্লাহ বলছেন মানে হাদিসে কুচি যেই যে আল্লাহ বলছেন যেই ব্যক্তি আমার কোনো অলীর সাথে শত্রুতা আল্লাহ সবচাইতে অর্জনের জন্য কোনো কিছু আমার কাছে পছন্দনীয় নয় তাইলে আল্লাহ হাজির শাহুর কাছে সবচাইতে পছন্দ ব্যাপার হচ্ছে আল্লাহর যে ফরজ বিধান রয়েছে সেগুলোর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হবে আল্লাহর ভালোবাসা অর্জন করতে হবে এরপর আমি তাকে ভালোবেসে ফেলবো হম এই যে নফল যে সিস্টেম গুলো এটা আল্লাহ রসুলের সুন্দর অনুসরণী এই নফলের মাধ্যমে যদি সে আমার নৈকুট চায় আমি তাকে ভালোবেসে ফেলবো আপনার কামাবে না হম যে কান দিয়ে এমন কিছুই শুনবে হ্যাঁ যার উপর আমি সন্তুষ্ট এবং তার চোখ আমার নিয়ন্ত্রণে চলে আসবে তার চোখ দিয়ে সে এমন কাজই করবে যেটার উপর আমি সন্তুষ্ট এবং হ্যাঁ তার হাতও আমার নিয়ন্ত্রণে চলে তার সে যদি কোনো কিছু আমার কাছে চায় তাকে আমি অবশ্যই তা দিয়ে দেবো বলে দেন না সে যদি কারোর থেকে আমার আশ্রয় চায় তাইলে আমি অবশ্যই তাকে তার থেকে আশ্রয় দেব। এবং আল্লাহ পরিশেষে বলেন যে আমি কোনো ব্যাপারে द्विधान्वित मृत्यु अवधारित सूतरा आल्ला मृत्यु दिए थकेंवश्य सब अवश्य पा हम्म तीन सुफल उल्लेख कर হম আরো তিনটি আমরা দ্বিতীয় পর্ব উল্লেখ করবেন ইনশাআল্লাহ হ্যাঁ আশা করি আমাদের সাথেই থাকবেন্লাহ আজমাইন